আনাস ইবনু মালিক রদে আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করে আমাদের কিবলামুখী হয় এবং আমাদের জবেহ করা প্রাণী খায় সেই মুসলিম যার জন্য আল্লাহ ও তার রসুল জিম্মাদার সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিতে বিশ্বাসঘাতকতা করো না